بسم الله إن الحمد لله نحمده ونستاينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئة عمالنا من يهدي الله فلا مدل الله ومن يدلل فلا هادئ الله واشهد الله إله إلا الله وحده لا شريك الله واشهد الله محمد أن عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم ুল্লা দল আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত আসলে গতদিন আমরা আহলিস জামাত বৈশিষ্ট্য শেষ করছি এবং অন্যান্য ডিভিয়েন সেক যাদেরকে আমরা মনে করি বা যারা ডিভিয়েন সেক্ট রেসুলের হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী তাদের সম্বন্ধে একটু টাচ করে গেছি আপনারা বলতে পারেন যে আমাদের ডিভিয়েন সেক্ট সম্বন্ধে জানার দরকার কি না খুব বেশি জানার দরকার নেই তবে চিহ্নিতকরণের জন্য যেটুক জানা সেটুক বোধহয় জানাটা দরকার যেমন ধরেন আমাদের দেশের কথা আমি বলি আমাদের দেশ প্রায় এখন সাতাশি বলে আগে নব্বই প্লাস পারসেন্টেজ ছিল মুসলিমদের বিশাল জনগোষ্ঠী বা বিশাল পার্সেন্টেজ যায় বলেন কিন্তু আমরা তো জীবন কাটাই দিছি এখানে ধরেন আমি আমার জীবনের প্রথম চল্লিশ বছর তো বুঝিই নাই যে আমি কাদের থেকে দিন দিচ্ছি কোন তরিকার দিন নিচ্ছি আমার আকিদা কি আমার ইমান কি আমার বিশ্বাস কি তারা যেটা বলছে সেটাই আমি অন্ধভাবে করে গেছি তো আমরা আপনাদেরকে বলছি যে আমার দেশে অধিকাংশ মানুষ ফিক ফলো করে ইমাম আওয়ানিফার কিন্তু আকিদা ফলো করে মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদি বলে একজন আছেন তার অথবা আবুল হাসান আল আশারি এই দুজনের কাছ থেকে তারা তাদের আকিদা পোষণ করে অর্থাৎ তাদের বিশ্বাস পোষণ করে ইমান সম্বন্ধে তাদের ধারণাগুলোকে আমাদের মানুষরা জীবনে ধারণ করে এবং ফলো করে এবং এই সমস্ত গ্রুপ তো মানে এদের আকিদা মানহাজ তো আলোচনা যে বাইরে আসুক আমরা যদি আকিদে হানাফি হইতাম পিওর হানাফি যদি হইতাম ইমাম হানিফার আকিদা যদি পোষণ করতাম তাহলে আমরা দেখতাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের মোটামুটিভাবে ঠিকই আসে হয়তো ফিকে ছোটো খাটো জিনিস এদিক সেদিক হচ্ছে তো এখন এত ডিভেন্সে থইল কেন মানুষ আলেম বা আলেমগন সাধারণ মানুষ তার হিসেবে নিয়ে গবেষণা করেন আলেমগনই করেন তো অতীতের অনেক আগের আলেমগন যখন কোন একটা ব্যাপারে তাদের বোঝ তাদের লিমিটেড জ্ঞান অথবা তাদের লিমিটেড বোঝ সেটের উপর নির্ভর করছেন যুক্তির উপর নির্ভর করছেন যুক্তি বা রেশনাল রেশনালিজম যেটাকে আমরা বলি বা রেশনালিটি বলি আমরা যুক্তিতর্ক সেটার উপর যখন নির্ভর করছেন নিজের জ্ঞানের ওপর নির্ভর করছেন নিজের বুঝটাকেই হোল ওয়ার্ল্ড মনে করছেন অথবা সেটাকেই সেটা দিয়ে যেটা বুঝছেন সেটাকে প্রোপাগেট করছেন এবং তার একটা ফলোয়িং জন্ম বা বেশ কিছু মানুষ তাকে ফলো করছেন সেখান থেকে কিন্তু গুলো আসছেন তো আমাদের আমরা জানি আলোচনা জামার আমার একটা ইয়ে কী প্রত্যেকটা জিনিস আমরা কোরআনসূন্নায় নিয়ে যেতে চেষ্টা করব রুটে নিয়ে যেতে চেষ্টা করব রসুল সালসাল্লাম আল্লাহ কী বলছে সেখানে নিয়ে যেতেছে নিতান্ত যদি না পাই না পাওয়ার কথা না কারণ যা কিছু ইম্পর্টেন্ট প্রথম আলোচনায় যেমন একটা বিশ্বাসই হচ্ছে যা কিছু ইম্পর্টেন্ট সব আল্লাহ আমাদেরকে জানাইছেন আল্লাহ তার রসুলকে জানাইছেন তার রসুলের মাধ্যমে আমরা জানছি যা কিছু ইম্পর্টেন্ট সেই জন্যেই কিন্তু আল্লাহ এটা কিন্তু একটা একটা ডিস্টিং একটা ব্যাপার বিশ্বাস করার ব্যাপার সেই জন্যই কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম আকমালতুল্লাহ কুমুম দিইনাকুম তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম আবার রসুলাম বলছেন যে আমি তোমাদেরকে এমন কিছু জানিতে বাকি রাখি নাই যেটা তোমাদেরকে জাননাতে নিয়ে যায় অথবা এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাকি রাখি নেই বা বাদ যেটা তোমাকে জানিয়ে যেতে পারে আমি জাস্ট বললাম হাদিসের এক্স্যাক্ট নস টেক্সট না এভাবে আরেকটা হাদিসের রাসুলাম বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা পথের উপর যাচ্ছি যা দিন এবং রাত সমান এরপরে যদি কেউ এখানে বিভ্রান্ত হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এরপরে বিভ্রান্ত হলে তার সমস্যাটা তার অন্তরে তার বক্রতায় অন্তরের বক্রতায় সমস্যাটা পথের না পথটা তো একদম রাত এবং দিন সমান মানে অলওয়েজ ব্রাইট কোনো ডার্কনেস নাই কোনো গর্থ নাই কোনো অন্ধকার নাই কোনো লুকানো কিছু নাই সো মেন রিজন তাহলে কি যখনই মানুষ আজও দেখবেন এবং আগেও দেখবেন যখনই মানুষ নিজের খেয়ালখুশি মতো দিনকে এক্সপ্লেন করছে বুঝছে এন্টারপ্রেট করছে অথবা কখনো এখলাস সহকারেই করছে কখনো সুবিধার জন্য করছে কখনও নিজের স্বার্থ আদায়ের জন্য করছে তখন থেকে কিন্তু মানে এই বিভ্রান্তির উৎপত্তি বা নতুন নতুন দল নতুন নতুন গ্রুপ তৈরি হয়েছে সো এটা বুঝতে হবে যে আমরা ইবুল তাইমিয়ার একটা ই পড়বো ছোট্ট একটা লেখা বা একটা প্যাসেজ পড়ব কিতাব আল ইমান থেকে ইবুল লেখা ইমান সম্বন্ধীয় লেখা যেহেতু আমরা ইমানি পড়াশোনা করতেছি কোরআন বা হাদিসের থেকে থাকে আর রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে যদি সেটার ব্যাখ্যা বা নিহিতার্থ জানা হয়ে থাকে তবে কোনো ভাষা বা অন্য কারো বক্তব্যকে এই ব্যাপারে প্রমাণ হিসেবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সালাদ জাকাত সিয়াম ও হজের মতো শব্দগুলি আল্লাহর কালামে ও হাদিসে উল্লেখিত রয়েছে এবং রাসুল সাল সালাম সেগুলোর অর্থ সম্বন্ধে ব্যাখ্যা দিয়ে গেছেন বা এগুলোর অর্থ পরিষ্কার করে গেছেন একই কথা খামার খামার মানে মদ বা নেশাদ্রব্য যেটা বা অন্য আরও অনেক শব্দের মেলায় প্রযোজ্য তার কাছ থেকে আমরা সেগুলোর অর্থ জানি শব্দগুলো যেভাবে বর্ণনা করেছেন আজ যদি কেউ শব্দগুলোকে তার থেকে ভিন্ন কোনো উপায় ব্যাখ্যা করতে চায় তবে সে ব্যাখ্যা গ্রহণ করা হবে না অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললেন কিন্তু রাসুল যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেটাতে স্টিক করতে হবে নতুন করে ব্যাখ্যার কোনো স্কোপ নাই যদি দিয়ে থাকে আর যদি না দিয়ে থাকেন বুঝতে হবে সেটা নট দ্যাট ইম্পর্টেন্ট প্রাথমিকভাবে এবং শুনার অন্যত্র এটা কি বুঝবেন সেটার একটা নির্দেশনা বা দিক নির্দেশনা অবশ্যই আছে তা তো দিন কমপ্লিট হয়নি আচ্ছা তারপরে বলতেছেন ইমান আবার এসে চলে যাই তাইমিয়ার কথায় ইমান ইসলাম নিফাক ও কুফুরের মতো শব্দগুলো ওই সকল শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ মানে বলতেছে যে ইমান ইসলাম নিফা কুফের মতো শব্দগুলো ওই সকল শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ কোন সকল যেগুলো আমরা একটু আগে বললাম যে খামার বা আরো যেসব বললাম যে বলে গেছেন রোজা শ্যাম জাকাত হজ জাকাত সালাদ এগুলোর সম্বন্ধে বলে গেছেন তো ইম্পর্টেন্ট এইগুলো আরও ইম্পর্টেন্ট মানে ব্যাখ্যা কারণ ওখানে তো ব্যাখ্যা ব্যাখ্যার প্রয়োজন ছিল না সালাতের ব্যাপারে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন ছিল না দেখাইয়ে দেখেছেন এভাবে সালাত এভাবে এটা এটা এটা এভাবে করবা এইভাবে করবা কিন্তু ইমান ইসলাম নিফাক কুফর এগুলা কিন্তু আকিদার সাথে যুক্ত জিনিস আকিদার সাথে যুক্ত জিনিসগুলা অনেক ফাইনার জিনিস এবং অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আমি আগে আপনাদেরকে বলছি যে ইমান এবং আকিদের সাথে আকিদার ব্যাপারগুলোর জন্য মানুষ জান্নাতে হবে বা জাহান্নামি হবে আমলের ব্যাপারে আমরা আশা করবো যে আল্লাহ আলমসলেরকে মাফ করে দেবেন এবং আমাদেরকে গ্রেস দেবেন আমাদেরকে দয়া করবেন আমরা চেষ্টা করে যাব অবশ্যই ফরজ আমল করতে হবে কিন্তু সুপান নিউমানারি আমল যেগুলো ফর্জের বাইরে যেগুলো সেগুলো আমরা আমাদের করে চেষ্টা চেষ্টা করব করতে কিন্তু যদি আমাদের ঘাটতি থাকে আমরা আশা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আমরা ছোট গুণাও করি বা বড়ো গুণাও করতে পারি কেউ কবিরা গুণাও করতে পারি আমরা তবা করব আমরা নিয়তে খালেস মনে তবা করব আল্লাহর কাছে এবং আশা করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু ইমান এবং আকিদের ব্যাপারে তো আল্লাহ একটা পর্যায়ে কোরআনে বলছেন যে মাফ করবেন না এবং তার জন্য এখানে ত্রুটি নিয়ে কেউ মারা গেলে তার জন্য বিশ্বে শিল্পের পরে তবা না করি কেউ মারা যায় তার জন্য জাহান্না মুওয়াজিব এবং জাহনা থারাম ভয়ঙ্কর কথা সুতরাং এই জিনিসগুলো এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট নামাজ রোজা ওইগুলো ইম্পর্টেন্ট আমি লেস ইম্পর্টেন্ট তা না ওনার কথা আমার কথা না ইমাম ইসলাম নিফাক কুফরের মতো শব্দগুলো ওই সকল শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ রাসুল সাল সাল্লাম এসব শব্দের অর্থ এমনভাবে ব্যাখ্যা করেছেন যে সেগুলোর ভাষাগত উৎপত্তির সন্ধান করা বা জাহিলি আরবরা সেগুলো কিভাবে ব্যবহার করত ইত্যাদির সন্ধান করার প্রয়োজন নেই সুতরাং ওই অবশ্যকরণীয় যে সরি সুতরাং এটা অবশ্যকরণীয় যে ওই সমস্ত শব্দের অর্থ বুঝতে গিয়ে যে কেউ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করে গেছেন সেটা বুঝে দেখবেন বা সেটা নিয়ে চিন্তা করবেন তাদের ব্যাখ্যা স্পষ্ট এবং পর্যাপ্ত উৎপদ্গামীরা হেরিটেজ যাদের আমরা বলি যারা বিদাতি যারা নতুন ধর্ম নতুন পন্থা উদ্ভাবন করে এ বিষয়ে বিচ্যুত ও বিভ্রান্ত হয়েছে তারা এই পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে এনে অর্থাৎ আল্লাহ রসুলের বুঝুন যে আমাদের বুঝ হবে এটা মুখ ফিরিয়ে আনে তারা এবং তার পরিবর্তে তারা দিন ইসলামকে এমন সব সূত্রের আলোকে ব্যাখ্যা করতে শুরু করে যেগুলোকে তারা নির্ভরযোগ্য বলে জ্ঞান করে বা বিশ্বাস করে হয় ভাষাগত অর্থ সংশ্লিষ্ট হয় অথবা সেগুলো যুক্তিবাদী চিন্তাভাবনা সংশ্লিষ্ট হয় তারা আল্লাহ ও তার রসুলের ব্যাখ্যা নিয়ে চিন্তাভাবনা করে না অথবা সেগুলোকে বিবেচনা করে না এমন প্রতিটি তর্ক ও যুক্তি যা কিনা আল্লাহ ও তার রসুলের ব্যাখ্যা বর্ণনা বিপক্ষে যায় তা অতি অবশ্যই পথভ্রষ্টতা কিতাব আলীমান থেকে এই বিদিন তাই মেয়ে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা জানলাম যে আমরা যে কোনো ব্যাপারে আর এখানে যখন নিজের মন গড়া জিনিস বা মনের মাধুরী মিশায় মানুষ চিন্তা করতে শুরু করছে তখনই মানুষ কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে বা অলমোস্ট বেরিয়ে গেছে অথবা টোটালি বাড়িয়ে গেছে মানে ডিপেন্ড করে কতটুকু ডেভিয়েশন তার ভিতরে আছে কাউকে কাউকে ধরো আমরা পড়বো এখন একটু করে পড়বো একটু করে পড়বে এগুলো জানা দরকার সেই জন্য পড়বো বাংলাদেশে আমি জানি যে এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই কারণ বাংলাদেশে মানুষ ইরানে চাকরি করতে গেছে একজন ইরানি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে মানে শেয়া শুনি বা সেয়াদের ধর্মীয় অবস্থানটা কি অথবা কাদিয়ানিদের ধর্মীয় অবস্থান কি আমি আমার পরিচিত আছে আমার ফ্যামিলি ফ্রেন্ড যাদের কাদিয়ানির সাথে বিয়ে হয়েছে মুসলিম ভালো মুসলিম ফ্যামিলির মেয়ের বাবা রীতিমতো মুসলিম স্পিকার এবং থিঙ্কার ছিলেন বিয়ে হয়েছে মেয়ের কাদিয়ানির সাথে পছন্দ করে হয়েছে বাট কাদিয়ানির সাথে বিয়ে হয়েছে সারা জীবন কাদিয়ানির সাথেই ঘর করে গেছে সো এগুলো জানা খুব দরকার আসলে আমরা ছোট্ট করে পড়ব জাস্ট এক্সেপ্ট বলতে পারেন অনেক বড়ো গবেষণা অনেক বড়ো অতটুকু দরকার নেই আমাদের জাস্ট নামগুলো একটু কানে বাজবে আর ব্যাপারগুলো আর্গুমেন্টগুলো কানে বাজবে আর্গুমেন্টগুলো এত এত ই দেখবেন বাংলাদেশে একটা একটা দল আছে যারা আপনার সাথে আগু করবে যে কোরআন তো রাত পর্যন্ত রোজা রাখার বা সিয়ামের কথা বলা হয়েছে আমরা কেন সূর্য ডুবতেই রোজা ভেঙে ফেলি বা ইফসার করি এই যে কথাটার সূত্র যার একটু এক্সপিরিয়েন্স আছে সে বুঝবে যে এটা শেয়ার শেয়ারের থেকে আসে এটু শেয়ারের যুক্তি একটু জার জ্ঞান আছে শেয়ারের সম্বন্ধে বা ডিভেন্সে সম্বন্ধে একটু যার জ্ঞান আসে উনি কিন্তু এই এই জাস্ট অবতারণা করতে প্রসঙ্গটা বুঝবেন যে এটা শেয়ারের থেকে পাইস এইভাবে এইজন্য আমাদের একটু মিনিমাল কিছু জানা উচিত যদি আমরা আলোচনা জমার উপর থাকতে চাই আমরা যেন বিপদগ্রামী না হই অথবা হাওয়া যেটাকে বলে মানে নিজের ডিজায়ার ডিজায়ার একটা কিছু ভাল লাগলো দেখা লাগলো দেখে ওইটাই ফলো করতে শুরু করি কত সেকটা আমাদের সাথে এই বাংলাদেশ একটা ছোট্ট দেশ কত সেক দেখবেন আপনি এখানে শিয়া আছে এখানে কাদিয়ানি আছে এখানে মাতুরিদি আছে এখানে আষাহি আছে এখানে মানে কি বলবো কবর পূজারী আছে বেললেভি আছে মাজার পূজারী আছে আপনার মুসলমান হয়ে কালী পূজা করে এরকম লোক আছে কত ডেভিয়েশন এখানে আসেন আমরা প্রথম বড় গ্রুপগুলাতে একটু কি করি প্রথম বড় গ্রুপগুলার ভিতরে আসবে যারা মনে করে ইমান হচ্ছে অন্তর জিব্বা ও শারীরিক কাজের সমন্বয়ে গঠিত এটা কিন্তু আলোচনা যে আমার বিশ্বাস কিন্তু যে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস জিব্বায় ইহার আমরা পরে পড়বো আর ডিটেলস পড়ব ইনশাআল্লাহ জিব্বাই ই করবেন আপনি কি বলে জাহির করবেন বা প্রকাশ করবেন বা প্রোক্লেম করবেন সেদুল্লাহ আলাহিল্লাহ বা শেদুল্লাহ মুহাম্মী আব্দুল রাসুল্লু মুখেও বলতে হবে যখন কেউ মুসলিম হবে অথবা এমনিতেও বলি আমি নামাজে বলি বা অন্যত্র বলি মুখে বলতে হবে অন্তরে থাকতে হবে এবং কি হবে শারীরিক কাজের সমন্বয় গঠিত হচ্ছে ইমান অর্থাৎ সেই অনুযায়ী কাজও করবেন বলতেছেন আমি ইমানদার আপনি তাহলে ইমানদার শ্যাম বলতেছেন ইমানদার টফিক থাকলে হজ করবেন বলতেছেন ইমানদার জাকাত দিবেন বলতেছেন ইমানদার আপনি সৎ কাজ করবেন পাপের পথে হাঁটবেন না ইত্যাদি ইত্যাদি সো এই হেডিংয়ের আন্ডারে তিনটা সাবগ্রুপ থাকবে একটা হচ্ছে আলোচনাল জামা আমরা যাদের অন্তর্ভুক্ত হইতে চাই আপনার চেষ্টা করবো হওয়ার জন্য জানার চেষ্টা করবো এবং নিজেকে ওইটার উপর নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি আগেই বলছি আমরা অনেক সময় ডিরেইল্ড হয়ে যাই সরে যাই একটা ট্র্যাক থেকে আবার নিজেকে রিনিউ করে সেই ট্র্যাকের উপর নিয়ে যাবো আমি যেটা বলতেছি আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত আমি বুঝিই নাই যে আমাদের আকি দাম কি তার মানে কি আমি ছড়ে গেছি না করে গেছি সেই থেকে আমি আবার নিজেকে সেটার উপর নিয়ে যাব। আমাদের সবার ইচ্ছা হবে যে আমরা জানলাতে আমাদের সবার ইচ্ছা থাকবে যে আমরা আলোচনা যেমন আমাদের সবার ইচ্ছা থাকবে আমরা তারপরে ফিকাতুল নাজিয়া তারপরে আহলুল হাদিস আহুল আসাদ যেগুলো বললাম গতদিন অনেক কটা নাম বলছি সেটা সব কিছু মানে সেটা দিয়ে সেগুলো সেই নামগুলো দিয়ে একটা জিনিসই বোঝায় যে আল্লাহ রাশিয়া তার সাহেরা যে পথের উপর যে মনহাজির উপর ছিলেন যে আকিদের উপর ছিলেন আমরা সেটা হইতে চাই সেটা আমরা সবাই হইতে চাবো এবং সেটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি তো এই এই হেডিংয়ের আন্ডারে আলোসোন জামা আসবে খাওয়ারিজ বা খারিজিগঞ্জ তারা আসবে এবং মোতাজিলারা আসবে আমি ছোট্ট করে পড়ে যাব জাস্ট বৈশিষ্ট্যটা কী প্রথমটা হচ্ছে যে আলোচন জামার বৈশিষ্ট্য কি শ্রেণীগতভাবে কর্মকাণ্ড সমূহ হচ্ছে ইমানের অংশ বিশেষ এবং যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড সমাদা যে কোনো সরি এবং যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড সমাধা করে না তার কোনো ইমান নাই। কি বললাম আমরা কর্মকাণ্ড কাজ ইমানের অংশ বিশেষ যে সালাত সালাতে নাই জাকাতে নাই হজে নেয় শ্যামে নাই কোনো ধর্মীয় কর্মকাণ্ড সমাধা করে না তার কোনো ইমান নেই সে লা লাইলা হেলাল্লাহ বললো তার কোনো ইমান নেই এটা হচ্ছে আলোচন জামাত বিশ্বাস খারিজিরা বিশ্বাসে দেখেন এরপর একটা কর্মকাণ্ড সমূহ হচ্ছে ইমানের বিশেষ এটা কিন্তু আমাদেরও তাদেরও আমাদের একই কথা তারপরের কথাটা একটু আলাদা হয়ে যাচ্ছে তারা কেউ যদি কোনো কবিরা গুনা করে তবে সে ইমান হারিয়ে ফেলে এবং কাফির হয়ে যায় আমরা অজস্র সুন্না দেখব অজস্র সুন্নায় মানে হাদিসে দেখব যে মানুষ কবিরা গোনা করছে আল্লাহ রসুল মানে তবা করতে বলছেন বা অনেক সময় ধরে চুরি করছে কথার কথা তার হাত কেটে বলা হয়েছে শেষ এক্সপায়শন হয়ে গেছে তার সে সিল মুসলিম সে কাফের হবে কেন কিন্তু খারেজিরা এটা মনে করে যে তার ইমান হারাই গেছে এবং সে কাফের হয়ে গেছে আর কর্মকাণ্ড হচ্ছে অংশ বিশেষ এটা নেক্সট গ্রুপটা আমরা পড়তেছি মহতাজেলা কর্মকাণ্ড হচ্ছে অংশ বিশেষ কিন্তু এটা কিন্তু যে একটা কবিরাগুনা করে সে কাফের না হয়ে গেলেও চিরতরে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে দেখলেন্সটা কোথায় খারিজরা কাফের হয়ে যায় এবং সে বলতেছে যে তারা নামে আগুনে নিক্ষেপেভলি কাফের কারণ চিরতরে মাস্টার সিদ পরিমাণ ইমান যার থাকবে যাকে মুসলিম বলা যাবে কাফের বলা যাবে না মুসলিম বলতে হবে বলা যাবে সে কোনো না কোনো যাবে এটা আমাদের আখিদার বিশ্বাসে অংশ আসেন তারপরতে যাই এটা একটা বড়ো গ্রুপ বললাম বড়ো গ্রুপের আন্ডারে যারা মনে করে জিব্বায় কথা বলা জিব্বায় প্রোক্লেম করা বা ঘোষণা দেওয়া অন্তরে থাকা এবং সেই অনুযায়ী কাজকর্ম করা এই তিনটা গ্রুপ বললাম আহ জামা খারেজি এবং মোসাদিল্লা তিন গ্রুপেরই বিশ্বাস এটা কিন্তু তার পরের গিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং মারাত্মক্রহম আলাদা হচ্ছে একজন মুসলিমকে কাফের মনে করে একটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ এবং অত্যন্ত সীমালঙ্ঘন করা একটা জিনিস আচ্ছা এরপরে আসেন ইমান কেবলই অন্তরে বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড ইমানের অংশ নয় এটা হচ্ছে দুইটা গ্রুপের বিশ্বাস দুইটা গ্রুপ এটা বিশ্বাস করে আবার বলি ইমান হচ্ছে কেবলই অন্তরে বিশ্বাস শুধু ভিতরে বিশ্বাস থাকলে হবে ও মৌখিক স্বীকৃতি শুধু ভিতরে বিশ্বাস থাকবে এবং মৌখিক স্বীকৃতি থাকবে অর্থাৎ প্রথম দুইটা জিনিস আমরা যেটা বলছিলাম অন্যগুলাতে থার্ডটা কী ছিল সে অনুযায়ী কাজ করা সেটাকে তারা ইমানের অংশ মনে করে না ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড অর্থাৎ সে নামাজ পড়লে এটা ব্যাপার বাইরে নামাজ বাইরে সে হজ করতে হজ তার করা যায় না কর্মকাণ্ড বাহ্যিক শরীরকে যেগুলো করতে হয় সেগুলা ইমানের অংশ না এখানে ভিতরে দুটা বড় গ্রুপ আছে একটা হচ্ছে ফকিদের ভিতর যারা মুরজিয়া ফকিহ মানে কি যারা ফিকশাস্ত্রবিদ ফিকা ফিকশাস্ত্রবিদকে আমরা ফকিহ বলি তাদের মধ্যে যারা মুরজিয়া তাদের ভিতর যে দলটা মুরজিয়া ই করে অর্থাৎ যারা মানুষকে আমল করতে বলে না শুধু বলে যে ইমান বা এরকম তারা আর আরেকটা গ্রুপ হচ্ছে অধিকাংশ মাতুরিদিগণ একটু আগে আমি বলছি আবুল মনসুরাল মাতুরিদি দুই দুইশো চল্লিশ উনচল্লিশ এরকম শিয়না দেখেই বলতে পারি মানে রকম সময় জন্ম তার চল্লিশ আটত্রিশ বা উনচল্লিশ এরকম দুইশো অত হিজড়িতে দুইশো চল্লিশ হিজড়ি বা ওই রকম দিকে যাব আমি দেখে আপনাদেরকে নেক্সট দিন বলবো আমার আছে এখানে লেখা আছে মানে খুঁজা পাওয়া যাবে খুঁজলে তো এনে ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি সেটার একটু ডিসক্রিপশন আছে অন্তরের কর্মকাণ্ড ইমানের অন্তর্ভুক্ত কিন্তু শরীরের কর্মকাণ্ড নয় তারা বলবেন মুরজিয়া যারা ফকিরের ভিতর শরীরের কর্মকাণ্ড কেবলই ইমানের ফল সকলের শরীরের কর্মকাণ্ড হচ্ছে ইমানের ফল মানে ইমান আছে তাই এটা একটা ফল হিসাবে ইমান হচ্ছে এমন একটি বিষয় যা বাড়ে না বাড়েও না বা কমেও না অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু আলোচনা যে কি কী মনে করে ইমান বাড়ে এবং কমে আমরা পড়বো পরে ডিটেলস পড়ব দলিল পড়ব কুত্তি আসলে এটা বাট এরা বলতেছে কি ইমান বাড়েও না কমেও না আর শরীরের অন্তরের কর্মকাণ্ড ইমানের অন্তর্ভুক্ত কিন্তু শরীরের কর্মকাণ্ড নয় শরীরের কর্মকাণ্ড হচ্ছে কেবলই ইমানের ফল মানে ইমানের একটা এফেক্ট আর কি বা হ্যাঁ ইমান থাকলে একটা এফেক্ট থাকে এটা কিছু নাই মানে এটা মাস না থাকতে হবে এটা কোনো কথা নয় অধিকাংশ মাতুরিদি কেন বললেন মানে বেশিরভাগ মাতুরিদি আমাদের দেশে কিন্তু আমি আগেই বলছি যে আমরা হয় মাতুরিদি নয় আসারই মোস্টলি মাতুরিদি বাংলাদেশে আমি শাকি দেয় এর এত ডিটেলস আপনাদের মানে মাতুরিদি আর গবেষণা কর দরকার নেই শুধু কি তারা মনে করে এটা মনে করলে এটা যখন বলবে তখন আপনি সাবধান থাকবেন ব্যাস তারা কি মনে করে অন্তরের কর্মকাণ্ড ইমানের অংশ নয় কেবল অন্তরের বিশ্বাস হচ্ছে ইমানের অংশ বললেন অন্তরের কর্মকাণ্ড ইমারের অংশ নয় অন্তরের কর্মকাণ্ড কি অন্তরের কর্মকাণ্ড কি আমরা পরে দেখবের কর্মকাণ্ড আপনার হচ্ছে যেমন ধরেন কাউকে আপনি কাউকে আপনি কার সম্বন্ধে খারাপ ধারণা করলেন কথার কথা এটা এই কর্মকাণ্ডটা কিন্তু একজন মমিন কারোর সম্বন্ধে খারাপ ধারণা করবেন এবং এগুলো সব কাউন্ট করবে আপনারা এগুলো অনেক কিছু আছে যেগুলো দেখবেন যে অন্তরের অনেক জিনিসও কিন্তু ইমানের অংশ আপনি কারোর সঙ্গে মনে করলেন কাউকে মুসলিম মনে করলেন কিনা তারে কাফের মনে করলেন বা কাউকে অভিশাপ দিলেন কিনা অনেক জিনিস দেখবেন লানদ করলেন কিনা এগুলো সব আস্তে আস্তে দেখবেন যে একজন ইমানদার ওই যে হুমায়রা যে বইটা এসে পড়তেছে এই যে মিনাত গ্রুপে সেটা সেখানে যেমন ইমানের সাতাতি শাখা বইটার নাম ওইখানে অনেক ইয়ে আছে আপনার যে এখানে দেখবেন যে ওই ছোটো ছোটো জিনিসগুলো দেখবেন যে সেগুলো ইমানের অংশ ইমানের শাখা বাট ওগুলোর জন্য হয়তো আপনি একদম টোটালি ইসলামের বাইরে চলে যাবেন না বাট ইমান ত্রুটিযুক্ত হবে ইত্যাদি এদের কেউ মনে করে কাদের মাতুরিদিদের কেউ কেউ মনে করে যে এমনকি জিব্বার ঘোষণাও ইমানের অংশ নয় কোনো কোনো মাতুরিদি মনে করেন যে ঘোষণা করতে হবে লাইহিল্লাহ বা সদুল্লাহ আহ ল এটা ইমানের অংশ ইমান হচ্ছে এমন একটি বিষয় বাড়েও না কবেও না তাহলে দুই গ্রুপই মনে করে ফকিদের ভিতরে যারা মুর তারাও মনে করে বাড়ানো কমে না এরাও মনে করে মাতুরিদেরও মনে করে বাড়ানা কমে না তফাত আছে একটা যে শরীরের কর্মকাণ্ডের কোনো উল্লেখ নাই এখানে অন্তরের কর্মকাণ্ডের উল্লেখ আছে মাতুরিদির ব্যাপারে আর ওরা শরীরের কর্মকাণ্ডের উল্লেখ করছে কিন্তু এটা ই করছে মানে ফল বলছে এটাকে অপরিহার্য ব্যাপার বলে নাই গেল এরপরে আরেকটা ই পড়বো হেডিংয়ের আন্ডারে যে এখানে আমরা কতগুলো গ্রুপ দেখব যারা কেবল অন্তরের বিষয়ে মনে করে ইকে। ইমানকে কেবল অন্তরের বিষয়ে মনে মানে মুখে ঘোষণা দেওয়ার দরকার নাই কোনো কাজ করার দরকার নাই খালি মনের ভিতরে থাকলেই হবে এরকম মনে করেন এদের ভিতরে কারা আছে জাহমিয়া আশারি অনেক মাতুরিদি এবং মুরজিআগুন কিছুটা ওভারল্যাপিং আছে যেই গ্রুপগুলো করতেছি আমরা তার ভেতর ওভারল্যাপিং আছে আসেন দেখি জাহমিয়া এই কথাটা খুব শুনবেন জাহমিয়া ইমান হচ্ছে কেবলই মারিফা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান এই যে মারিফাতরিকত হাকিকত শুনছেন না ইমান হচ্ছে কেবল মারিফা মারিফা মানে পরিচয় বা আরিফ থেকে আসছে তো আসে হচ্ছে কি মারিফা বা আল্লা সম্বন্ধে আর আশারী এবং মাতুরিদি আমি আগেই বলছি যে আমাদের দেশে মানুষগণ হয় আশারি না হয় মাতুরিদি অনেক আশারি এবং মাতুরিদি সরি অনেক মাতুরিদি এবং আষারিগণ যেটা মনে করেন সেটা হচ্ছে ইমান হচ্ছে অন্তরের তাজদিক বা প্রত্যয় তসদিকন করা সত্য বলে ঘোষণা করা ইমান হচ্ছে অন্তরে প্রত্যয়ন করলে হবে কোনো কার্য কর্মকাণ্ডই ইমানের জন্য অত্যাবশ্যকীয় অংশ নয় এটা কারা মনে করে অসারীরা মনে করে এবং অনেক মাধুরী দিই মনে করে এই জন্যই দেখবেন বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানের আলেমদের অ্যাভারেজ আলেমকে জিজ্ঞেস করেন যে এই লোকটা তো নামাজ পড়ে না কোনোদিন একই মুসলমান বলবে যে হ্যাঁ ও মুসলমান কোনো সমস্যা নেই নামাজ স্বীকার করে তো তাইলেই হয়েছে অথবা বলবে যে মানে আল্লাহ মানে তো তাইলেই হয়েছে আচ্ছা গ্রুপটা এই গ্রুপের ভিতরে ইমান কেবলই অন্তরের বিষয় তার লাস্ট গ্রুপে কী আসতেছে মর্জিয়া মর্জিয়া কথাটা দেখবেন ঘুরে ঘুরে আসবে অনেক সময় মর্জিয়ারা কারা ইমান কেবলই অন্তরের স্বীকৃতি বা প্রত্যয়ন বা তাসদিক নয় বরং অন্তরের কর্মকাণ্ডও এর অন্তর্ভুক্ত কিন্তু অন্য কোন ধরনের কর্ম ইমানের অংশ নেই অন্তরের কর্মকাণ্ড যেটা বললাম যে কতগুলো অন্তরের ব্যাপার আছে যে আপনি আল্লাহকে যখন মনে করবেন যে আল্লাহ আসেন বা যেখন বললাম আর কি যে কার সম্বন্ধে খারাপ ধারণা করবেন না কাকে লালচ করবেন না অভিশাপ দিবেন না এইরকম জিনিসগুলো কতগুলো কর্মকাণ্ডের ডিটেলস আছে দেখবেন অন্তরের কর্মকাণ্ড যেগুলো সেইগুলা কে মনে করে এরা এইটা কিন্তু মুরজিয়া আলেমদের কথা আলাদাভাবে পড়ছিলাম আমরা আর এখন কিন্তু মুরজিয়াদের কথা পড়তেছি মুরজিয়া ফকি ফকির ভিতরে যারা মুরজা সেটা আলাদা একটা হেডিংয়ে পড়ছিলাম এটা পড়তেছি সে ভিতরে শুধু মুরজিয়ার ভিতরে পড়তেছি কর্মকাণ্ড কর্মকাণ্ড তাজদিকের সাথে সাথে প্রত্যয়ন করার সাথে অন্তরের কর্মকাণ্ডগুলা এর অন্তর্ভুক্ত হবে অন্য কোন ধরনের কর্মকাণ্ড ইমানের অংশ না শেষ আমাদের ক্লাসিফিকেশান শেষ তারপরে আমরা পড়তেছি যে অন্যান্য উপদল যারা অন্যান্য আরও উপদল আছে যারা মনে করেন যে ইমান কেবলই জিব্বার স্বীকৃতি আরও আছে তো তারা তাদের ভিতরে অ্যাক্টরকে উল্লেখ করতেছেন কার্রা মিয়া এটাও আপনারা হয়তো শুনবেন কখনো আমরা তো আসলে অনেকটুকু আগাইছি যদিও কারো কারো আমার কাছে মনে হতে পারে যে এইগুলো যেন আমাদের লাভ কী বা এইগুলো বেশি হচ্ছে তা না আমি কিন্তু টাচ করে যাচ্ছি অনেক লেখা আছে এখানে যেখান থেকে আমি পড়তেছি এখানে অনেক লেখা আছে আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি এ কার্রামিয়া যারা তারা মনে করে ইমান কেবলই জিব্বার একটা ঘোষণা দ্বারা প্রতিষ্ঠিত জিব্বার একটা ঘোষণা ইমান ই হয়ে গেল মানে আপনি ইমানদার হয়ে গেলেন এই যে ওয়াইড একটা রেইন দেখতেছি বহু মানুষ আপনার চারপাশে আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আপনার বলবো আপনার হয়তো ফ্যামিলিতেও আসেন যারা এর একটি বা কয়েকটির বৈশিষ্ট্য জীবনে ধারণ করেন এবং যারা আপনার ধরেন আমাদের প্রিয়জন আর কি সজাগ থাকে আমাদের উচিত নিজেদের আকিদাটা প্রথমে শুদ্ধ করব তারপরে ইনশাল্লাহ আমরা তাদের দিকে নজর দেব আমরা চেষ্টা করব তাদের এটাও ঠিক করতে মানে তাদের বিশ্বাসগুলাকে যেন আমরা ঠিক করি এবং সে অনুযায়ী কাজ করি যেন তো আজকে আমরা আর যাবো কিনা কবে ছাব্বিশ মিনিট হয়ে গেছে প্রায় আমরা আর সামনে যাবো না ব্যাপারে তারপরেও এখানে একটা ছোট্ট জিনিস পড়তে পারি এই যেমন ইমানের কম্পোনেন্ট ইমানের উপাদানগুলা কি বা ইমান কি এ নিয়ে আরেকজন স্কলারের একটু একটু পড়ি আমরা এখানে আরেকজন স্কলারের একটু মতামত পড়ি আমরা উনি বলতেছেন যে এটা হচ্ছে মোহাম্মদিন সালে আলু সাইমিন উনি বলতেছেন ইমান হচ্ছে সেই প্রত্যয়ন যার জন্য কবুল করার এবং সমর্পণের প্রয়োজন রয়েছে আমরা ওই যে সাদা শর্ত পড়ছিলাম আপনার মনে আছে নাকি সমর্পণ পড়ছিলাম কবুল পড়ছিলাম আটটা নয়টা শর্ত পড়ছিলাম বলছিলাম যে আমি যে একখান দেখে উনি নয়টা বলেন আর অন্যান্য স্কলার আটটাও বলেন কেউ কেউ কি বলতেছেন ইমান হচ্ছে সেই প্রত্যয়ন যার জন্য কবুল করার এবং সমর্পণের প্রয়োজন রয়েছে কেউ যদি কোনো কিছুকে কবুল না করে এবং সেটার কাছে নিজেকে সমর্পণ না করে সমর্পণ করলো না কবুল করলো না কিন্তু বলতেছিলাম বিশ্বাস করি তবে সেটা ইমান নয় তাহলে সমর্পণ করতে হবে এবং কবুল করতে হবে আমরা বলছিলাম যে কবুল করার আর কি বাকি থাকে হ্যাঁ কবুল করার বাকি থাকে কেউ একটা জিনিসটা সত্য মনে করলে সেটাকে কবুল করে নেয় না আমরা আবু তালেবের কথা বলছিলাম আর সাফিয়া রাজিয়াল আনহা তার বাবার কথা বলছিলাম যে তারা জানতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যিকার নবী তারা সত্যটা জেনেও কবুল করতে পারে আবার সমর্পণ করা একটা জিনিস সেটাও আমরা পড়ছিলাম তখন যাই হোক আজকে আর এখানে যাবো না মোহাম্মদ্দিন মোহাম্মদিন সালিহাল রোসাইমিন তার কথাটুকু পড়ি আমরা এর প্রমাণ হচ্ছে যে আরবের মশ্রিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এবং বিশ্বাস করতে যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা প্রতিপালক দাতা মৃত্যু আনয়নকারী এবং মহাবিশ্বের কর্মকাণ্ড সময়ের মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপক যাই হোক উপরন্ত তাদের একজন এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসাল্লাতেও কবুল করেছিলেন কিন্তু তবু তিনি মমিন ছিলেন না ওই ব্যক্তি ছিলেন আবু তালেম নবী সাল্লাহ সালামের চাচা কিন্তু সেটা তার কোন কাজে লাগবে না অর্থাৎ নবীর উপর যে বিশ্বাস আনন্দ করছেন বা বিশ্বাস করতেন নবীকে সেটা তার কোনো কাজে লাগবে না কেননা নবী যা নিয়ে এসেছিলেন তিনি তা কবুল করেননি এবং সেটার কাছে নিজেকে সমর্পণ করেননি এটা হচ্ছে একটা ই বললাম আমি মানে ইমান সম্বন্ধে ঈদের মত আর কি আর এখান থেকে একটু ছোট্ট পড়ি যেহেতু আমি শেষ করে দিবো আজকে আর আর ফর্দা যাব না ইমানের উপাদানসমূহ ইবনুল কাহিম হাফিজ ইবনুল কাহিম তার মতে উপাদানসমূহ একটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সালাম যে শিক্ষা নিয়ে দিয়ে গেছেন সে সম্বন্ধে জ্ঞান থাকা দুই হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছিলেন তাতে পূর্ণ দৃঢ় বিশ্বাস থাকা তিন হচ্ছে তিনি যা নিয়ে এসেছিলেন তাতে বিশ্বাস করা মৌখিক ঘোষণা দেয়া চার হচ্ছে ইমানের কম্পোনেন্টস বলতেছেন কিন্তু ইমানের কম্পোনেন্টসগুলা বলতেছেন মানে উপাদানগুলা কী চার হচ্ছে ভালোবাসা বিনয় সহকারে তিনি যা নিয়ে এসেছেন তার কাছে আত্মসমর্পণ করা পাঁচ হচ্ছে নবী নিয়ে এসেছেন সে অনুযায়ী বাহ্যিকভাবে ও অন্তরে কাজ করা সেগুলো প্রয়োগ করা এবং কারোর সাধ্য অনুযায়ী অন্যদেরও সেই পথে ডাকা এই ছিল তারই অন্তরে কাজের ভিতরে ধরেন নিজেকে সমর্পণ আগে বলছি আমি যে কারোর সময় ধারণা করা বা কাউকে অভিশাপ না দেওয়া বা আরও আছে যেমন ধরেন আমি যদি কিছুটা জানি না আমি কিছুতে জানি না আমি শুনতে গেছি কোন একজন আগামী যে এই সম্বন্ধে আল্লাহ কি বলছে আমি কিন্তু আগেই আমার ভিতরে সমর্পণ করার ইচ্ছা থাকবে যে আমি যেটা শুনবো সেটার কাছে আমি অনেক সময় কিন্তু মানুষ সেটা করে না তর্ক করতে যায় তর্কের জন্য একটা কিছু জানতে চাই ভাই তা না ইমানে মুজমাল মানে মিনিমাম ইমাম যেটা সেটা কি বলছিলাম আমরা বোধহয় বলছিলাম আমাদের একে যে যা জানি তার কাছে তো নিজেকে সমর্পণ করবোই বা করছি যেটা জানি বা বুঝি সেটার কাছে করছি কিন্তু ভবিষ্যতে যেটা জানবো এখন জানি না ভবিষ্যতে জানবো সেটার জন্য সেটার কাছে সারেন্ডার করার জন্য সমর্পণ করার জন্য সেটা মেনে নেওয়ার জন্য আমি এখন থেকেই তৈরি এটা হচ্ছে মিনিমাম তো এই যে নিজেকে সমর্পণ করার ইচ্ছা এটা হচ্ছে অন্তরের কাজ অথবা ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা রসলের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা আল্লাহর জন্য কোনো কিছুতে ভালোবাসা এই যে মনের ভিতরে যে এটা এটা হচ্ছে অন্তরের কাজ অন্তরের কাজের ভেতর পড়বে আর কি এইসব জিনিসগুলা শরীরের কাজ যেমন ধরেন সালাপ এটা শরীরে কাজ হতে পারে বা এই ধরনের আরো ব্যাপার হতে পারে হজ বা রোজা রাখা কাজ অন্তর আছে নিয়োগ করতে হবে সেগুলো আছে যাই তো আজকে আমরা এখানে শেষ করি দিই ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেছে অনেকটুকু সময় গেছে প্রায় আধা ঘন্টা আপনাদের অনেকেরই হয়তো আমি আজকাল শুনি মানুষের নাকি কথা শোনার জন্য আধা ঘন্টা সময় সবার জীবনে থাকে না খুবই স্যাড এবং খুবই কী বলবো মানে দুঃসংবাদ এটা কারণ আপনার জীবনের গোটা সময়টাই আসলে আল্লাহর প্রাপ্য আর তাই যদি হয় তাহলে প্রত্যেকটা স্টেপে জীবনের আল্লাহর আনুগত্য ইজ এ মাস্ট বা আল্লাহ আল্লাহর আনুগত্যের ব্যাপার আছে এবং চিন্তা করার ব্যাপারে আছে আল্লাহকে সময় সবচেয়ে বড় দাবি আল্লাহ টেলিভিশন না আ ইন্টারনেট না হোয়াটসঅ্যাপ না বা ঈদে ছুটিতে কক্সবাজার বিচে যাওয়া না হায় মানে আল্লাহ সবচেয়ে বড় দাবিদার আমাদের সকল সময়ে সেখানে আমরা ভেরি আনফর্চুনেট যে আমরা দেখি আজকাল মানুষ পাঁচ মিনিটে বেশি কিছু পড়তে চায় না দিনের কিছু ছোট্ট দশ মিনিট পাঁচ মিনিটে বেশি কোনো কথা শুনতে চায় না সব কেটে কেটে কেটে কেটে ছোটো ছোটো বিটস অ্যান্ড পিসেস হিসাবে আপনার হোয়াটসঅ্যাপে বা অন্য জায়গায় ইন্টারনেটে বা কি বলে ইউটিউবে সব লেকচারগুলাকে প্রেজেন্ট করা হচ্ছে মানুষের জীবন সময় নেয় আল্লাহর জন্য শোনার সময় নেয় আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দেন সোভান কালাম্মেহমদিকা আশাফুল্লাহ আল্লাহ আশ্ফল কেলাই আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে সালামু আলাইকুম রহমতুল্লাহি